উপস্থিত হওয়ার টফিক দিয়েছেন এবং শতকুড়িটি সালাম সেই সত্তার জন্যে যার দেখানো পথেই শান্তি রয়েছে আমরা সর্বদাই দেশে বিশেষ করে যারা আছি তারা অধিকাংশ আঁকিদের সম্পর্কে কথা বেশি শুনে থাকে যার কারণে একটা ত্রুটি আমাদের মধ্যে পরিলক্ষিত হয় সেটা হলো যে আমরা অনেকেই আপনার আচার ব্যবহারে চারিত্রিক বিশেষ করে বিষয়াবিতে কিছু মানুষকে অনেক পিছিয়ে দেখা যায় যে এই ব্যাপারগুলোকে তারা তেমন একটা গুরুত্ব দেয় না হ্যাঁ সুতরাং তাদের ভাবে মনে হয় যে শুধু আকিদের হলেই চলে আঁকিদের জান্নাতি নিয়ে যাবে বাকিটার কোন প্রয়োজন নেই না ধর্মটা তো শুধু আকিদের উপর নির্ভরশীল না সেটা ভিত্তি কিন্তু তার সাথে আপনার আখলাকে বলা হয় আকাম বলেছেন হাদিসের মধ্যে আখ যা আমাকে পাঠানো হয়েছে যেন আমি চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর পরিপূর্ণতা দিতে পারি এবং রসুল আহমস্ বলেছেন আকমর ইমানা যে মোমিনদের মধ্যে পরিপূর্ণ ইমানদার সেই ব্যক্তি যাদের চরিত্র ভালো সুতরাং চরিত্রের গুরুত্ব কি চারিত্রিক গুণাবলী এমন গুরুত্বপূর্ণ যে সেটার ওজন এবং সেটা এত বেশি আপনার নিজানের মধ্যে অর্থাৎ পরকালে যখন আল্লাহ মানুষের আমলগুলাকে মাপবেন তখন চারিত্রিক গুনাবলী সবচেয়ে বেশি ভারী হবে বৈশিষ্ট্য যদি তার মধ্যে থাকে সে একজন নফল রোজাদার এবং যে আপনার কে আমল্লা করে অর্থাৎ রাত্রিবেলায় তাহ পরে তার সর্যায়ে চলে আসতে পারে রসুল্লা বলেছেন যে প্রতিদিন নকল রোজা রাখে এবং প্রতি লাইল করে সাহায্য করে ব্যাপারটা খুবই চমৎকার হজরত ইমন আব্বাসময়ের কাছে একজন ব্যক্তি এসে ওনার ছাত্র জিজ্ঞাসা করলেন যে আমার এলাকার মধ্যে দুজন মহিলার কথা আপনাকে আমি বলবো। হ্যাঁ যে তাদের একজন হচ্ছে খুবই আপনার নকলে বাদতকারী বরস পরেই নকলে বাদত বেশি করে তার যুদ্ধ মহিলা কিন্তু তার একটা সমস্যা আছে মাত্র সেটা হচ্ছে কি যে যখন কারোর সাথে ঝগড়া লাগে তখন তার মুখটা ভালো চলে অনেক মহিলা আছে যখন ঝগড়া শুরু হয়ে যায় তার গাল মন্দ কি দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা চলে এরকম মহিলা আছে মানে পাকা আপনার গালির মধ্যে কিন্তু ভদ্রলোক এমন হতে পারে না এই কারণে আপনার আচরণের দ্বারা বংশের পরিচয় মিলে যারা ভদ্র ফ্যামিলির তারা খুব রাগ মিলে গাঁদা গোলা এছাড়া আর বেশি কিছু বলতে পারে না কিন্তু যারা অবদ্র যে ফ্যামিলিতে গালের প্রচলন আছে তারা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত গালে দিতে পারে একটার পর একটা অনেকে ছন্দ মিলিয়ে দেয় হ্যাঁ তো সুতরাং ওই মহিলা কি সব ভালো বেশি নামাজি বেশি দান সৎকার করে এবং কিন্তু সমস্যা মাত্র একটা সে দেখি সে ঝগড়া লাগলে কিন্তু মুক্ত ভালো চালায় হ্যাঁ তখন হজরত ইবিনী আব্বাস বললেন আরাম কবির কারণ এটা ছাড়া তো মুশকিল কারণ যে ব্যক্তি নামাজ পড়ানের জান্নাতে যাওয়ার কোনো নিশ্চয়তা আছে না কুশ্চিন কালেও না কারণ সে তো কুফুরের উপর আছে সুতরাং জান্নাত ভাগ্যে মিলবে না এই এরকম বলা যে বেনামাজি কিন্তু আচার ব্যবহার ভালো সে বলছে যতটুকু করা দরকার ইসলাম টিকিয়ে রাখার জন্য ইমান টিকিয়ে রাখার জন্য যতটুকু করা লাগে হ্যাঁ সেগুলো করে কিন্তু নফলের পিছনে সে পড়ে না বেশি করে না। কিন্তু তার একটা গুণ আছে ওর কাছে কেউ গেলে তার কাছে থাকতে চায় মানে তার কাছে তার সাথে সম্পর্ক এমন ঘনিষ্ঠ হয়ে যায় আর তার সাথে সম্পর্ক নষ্ট হয় না মানে তার আচার ব্যবহার কথা এত মানে মানুষকে মুগ্ধ করে ওর সাথে সম্পর্ক ছিন্ন করতে কেউ চায় না এত ভদ্র মহিলা হজরত আব্বাস বলেন তাকে হজরত আব্বাসের কথা এটা কোন তিনি নিজের মাথা থেকে বলেন নাই এটা থেকে কারণ থেকে বিশিষ্ট একজন স্বাভাবিক যারা সাতজন যারা আপনার রসুলের হাদিস বেশি জানতে তাদের মধ্যে একজন এবং রসুল আকলসুল তাকে যেন আল্লা জসির শিক্ষা দেন ধর্মীয় বুঝ দিয়ে দেন সেটার জন্য বিশেষ বিশেষভাবে দোয়া করেছেন যাই হোক এটা হল একটা দিক আপনার ভালো চরিত্রের কারণে মানুষ নিজের শত্রুকে আপন করে নিতে পারে কারণ মধ্যে যদি ভালো চরিত্র থাকে চরিত্রের কারণে এই কারণে আপনার আল্লাহ বলেন ইতফা আবিল্লাহ যে তুমি কাউকে প্রতিরোধ করতে গেলে সুন্দর পন্থায় করো অনেকে প্রতিরোধটা আনলিমিটেড হয়ে থাকে অনেকের এটা যারা মূর্খ বেশি তাদের ব্যাপারে হয়ে থাকে দেখেন না আমার দেশে একজন একটা গালি দিচ্ছে আরে গাল গালি দেওয়ার বিচার আছে যে সরিয়ে দেয় সম পর্যায়ের গালি দিতে বলা হয়েছে আর বেশি ভদ্রতা হইলে রসুল একটা শিক্ষা দিয়েছেন কেউ যদি বলে যে তোমার বাপ এরকম মা এরকম আপনি বলবেন তোমার বাপ ওই রকম মানে শব্দ না বলে ভদ্রবাসা কারণ কাজ হয়ে গেল আপনি যদি বলেন একটা সে দিল তোমার বাপ এরকম হ্যাঁ ঠিক না হয়ে গেল ভদ্রবাস আর যদি আপনি একটু মানে ভদ্রতা ছাড়তে চান যে হুবহু ওই শব্দ বলবে হ্যাঁ সে যে শব্দ বলবে আপনিও সেই শব্দ বলবেন তাইলে আপনি আপনি জলম করলেন না সমপর্যায়ে থাকলেন কিন্তু সে হালকা একটা গালে দিলে আপনি দিলেন একবারে মারাত্মক একটা সেটা চলবে না হ্যাঁ তাইলে জুলুম হয়ে যাবে এরকম ভাবে একজন আপনাকে একটা আঘাত করছে একজন মানুষ হালকা পাওয়া দিচ্ছে না কিন্তু আপনি তো খুব তাগলা মানুষ একটা দেন তাই তো খবর হয়ে যাবে যেমন মুছে আসলাম তৃপ্তি থেকে এক থাপ্পড়ে মারি হয়েছে দিয়ে মানুষ মারে তাহলে যার গায়ে শক্তি বেশি তার ওই রকম এক চাপ হয়ে যায় কারণে যার শক্তি বেশি সে দিতে যাবে না কারণ তার তো লিমিট নেই কারণ কত বেশি দিয়ে ফেলে পরে বিরাট ক্ষতি হয়ে যাবে এই কারণে ক্ষমা করে দেওয়া সেটাই ভালো জাহিব যেটা বলছিলাম তাইলে আপনার লিমিট থাকা লাগে এই কারণে আল্লাহ বলছেন ইলফা আবিল্লি যে আপনি কাউকে যদি প্রতিরোধ করতে যান আপনার ব্যালেন্স যেন ঠিক থাকে সুন্দরভাবে তার প্রতিরোধ করবেন তাই না শূন্যতা আসে এক সময় সে খাঁটি বন্ধুত্ব রূপান্তরিত হবে কারণ তার মাথায় আসবে মানবিকতায় এই কথা জেগে উঠবে যে এই লোকটা তার সাথে শত্রুতা করলো সে মানুষের ক্ষতি করে না তখন সে আপনার সাথে বন্ধুত্ব পাটাই আছে আসল নিয়ম এই কারণে আল্লাহ নিজেই আপনি মহান চরিত্রের অধিকারী এবং এই চরিত্র কিন্তু রসুলের নিজের ইচ্ছায় আসেনি এটা আল্লাহ ব্যবস্থা করেছেন আল্লাহুল সাহান বলেন যে আল্লাহ রহমত করেছেন বলে আল্লাহ দয়া করেছেন বলে আপনি নম্র স্বভাবের অধিকারী হতে পেরেছেন যা আপনার স্বভাবটা খুবই নম্র যদি আপনি আচরণের অধিকারী হতেন কিটকির মেজাজের হতেন তাহলে আপনার কাছে কেউ থাকত না কেউ থাকতো না সব পালিয়ে যেত কোনো নেতা যদি একবারে খুব বিশ্রী মেজাজের হয় যে কোনো কাউকে খুব মারাত্মক গালাগালি করে তার কাছে ভদ্রলোক থাকবে যারা থাকবে ওরা অভদ্র থাকবে ওর মতো মানে যাদের এটা গায়ে সহ হয়ে গেছে এছাড়া আর কেউ থাকবে না সুতরাং রসুল আকমস ইসলামের পর আল্লাহ দয়া করছেন বিধায় রসুল নম্র স্বভাবের হয়েছেন এই কারণে সাহবুল আকামসলামের কাছে এসে আর ফিরে যায়নি তার ভালোবাসা মনের মধ্যে জন্মে গেছে এমনকি রসুলের আচরণ এমন ছিল যে অনেক সাহাবি বলতে পারতেন না যে কাকে রসুল বেশি ভালোবাসেন এমন স্বভাব ছিল যার সাথে সাক্ষাৎ মনে হইত তাকেই বেশি ভালোবাসেন আমি কথা শুনে আসি হ্যাঁ তারপরে পাশে গিয়ে রাস্তার এক পাশে গিয়ে কথা শুনতে আছেন শুনতে আছেন ওর যা মনে তাই বলে কথা ঠিক নাই রসুল যখন শেষ করছে বলছেন যে তোমার কথা শেষ হয়েছে বলে যে শেষ হয়েছে এখন যাইতে পারেন তখন রসুল চলে গেছেন কারণ এগুলো কথা কিন্তু রসুল কি মানে তার প্রতি যেন কেউ খুদ না দেখাতে পারে এই কারণে রসুল আকমসুল ইসলামের জীবনে আরো অনেক ঘটনা আছে একটা বলি আমরা সামনে এগুলিতে সেটা আছে যে রসুল আকমস্লা ইসলামের আহ একজন আপনার গোলাম ছিল যার নাম ছিল জাহেদ জাহেদ বিন হায়র রসুল আকরমের গোলাম সেটা আসলে সে কিন্তু বন্দী করতে পারে গোলাম হিসেব বিক্রি করে দিত তারা তো এইভাবে তার বংশের উপর অন্য বংশ আক্রমণ করে তাকে ধরে নিয়ে আসছে মার্কেটে বিক্রি করে তখন হজরত খাদিজা তাকে গোলাম হিসেবে খরিদ রসুল যখন হজরত খাদিজাকে বিয়ে করলেন তখন ওই সূত্রে রসুলের ওদিনে চলে আসে একদিন হঠাৎ করে অনেক দিন পায় না তার ফ্যামিলি আর খুঁজে পায়নি কোথায় বিক্রি করে দিছে কোনো ঠিক নাই তার চাষা একবার কে আপনার জিয়ারথ উমরা করে তাইলে যারা মুর্শেক ছিল তারা উমরা করছে না না আপনি উমরা করলে যান না হ্যাঁ ওরা অমরা করছে ও যখন তপ করতেছিল তখন ভাতিজের সাথে দেখা কেন রসুলের বাড়িতে পাশেই সুতরাং ও তো এইদিকে দেখা করব হ্যাঁ পরে ওর সাথে চলে গেলেন আমার সামের কাছে যাওয়ার পর বললেন এই আমার ভাতিজা হ্যাঁ ঘটনা চক্রে তাকে করে দেওয়া হয় আপনার কাছে চলে আসে আমি চাচ্ছি যে ওকে আমি নিয়ে যাবো অনেকদিন থেকে খোঁজাখি করছে পাই নেই আজকে পাইসে তখন রসুল এখন সিসে বলেন কোনো সমস্যা নেই কিন্তু আমি কখনো তোমাকে আরেকজনকে নাকশ করতে যাব না আমি স্বাধীনতা দেব কি আমি বলবো যে কার তোমার সাথে যাবে সে যাইতে চাইলে চলে যাবে কিছুই করা লাগবে না আর থাকতে চাইলে তুমি তাকে বাধ্য করতে পারবে না যাওয়ার এটা হচ্ছে আসল নিয়ম হ্যাঁ আপনার সত্যিকার মানুষ হলে তাকে ছেড়ে যায় না জায়েদ বললে যে আমি আপনার কাছেই থাকবো রসুলের কাছে না আমার গোলামিটাই ভালো লাগে এর কাছে হ্যাঁ সুতরাং এটা আচরণের কারণে তারপরে রসুল একমাত্র আসলাম তার চাচার যেন মন নষ্ট না হয়ে যায় সামনেই ঘোষণা দিয়ে দিলেন যে আজকে দেখে সে আমার ছেলে সে গোলাম না যেন ওই খুশি হয় না যাক তারপরে কি ছেলে তারপরে ছেলে জায়েদ কিন্তু আল্লাহ বলছেন বা ইহিম যে অন্যের সন্তানকে নিজের দিকে সম্পৃক্ত করে ডাকা যাবে না বরং তাদের তার বাপের সাথে সম্পৃক্ত করে ডাকতে হবে বলতে হবে জায়দ বিন হার কারণ তার বাপার নাম হচ্ছে গোলামের জীবন পর্যন্ত পছন্দ করতে আপনার চাইছেন এবং সেটি তার পছন্দ ছিল তাইলে আচরণ এমনই ছিল আর হজরত খাদিজাকে বিয়ে করার কারণও কিন্তু সেটা যে সাথে মাইসেরা নামক একজন গোলামকে দিয়ে দিয়েছে খাদিজা সফরে যাওয়ার সময় রসুল যখন ওর ব্যবসা নিয়ে ব্যবসায়ী পণ্য নিয়ে যখন আপনার সফরে যাচ্ছিলেন তখন মাইসেরাকে এটাও খাদিজার গোলাম মাইসেরা কে দিলেন যে ওনার সাথে সাথে থাকবে ওনার খেদমত করবে পথে আরো দেশে নিয়ে গোলামের সাথে খানা খাওয়া এটা আইপ ছিল গোলাম বিন্দু খাইবে গোলাম বিন্দু চলবে কিন্তু রসুল আকরাম সুসলামের সাথে মাইসেরা ছিল পুরো পথে যখনই খাওয়ার দরকার হয়েছে রসুল একসাথে ওর সাথে খাইছে একসাথে বসছে সবকিছু মানে একজন স্বাধীন মানুষের মতোই হম এবং সে দেখছিল যে মাঝে মাঝে রসুল যখন ছায় আপনার কি তাপ বেড়ে যায় সূর্যের তাপ কোথাও অবস্থান করলে মেঘা সে মাথার উপর ছায়া দিতে থাকে এগুলো দেখার পর যখন বাড়িতে আসে বললো খাদিজা ওকে দিছিল মানে অন্য ব্যাপারে রিপোর্ট নেওয়ার জন্য তখন আসে বললো যে ওই রকম তখনই খাদিজা ওনার চাষার কাছে রসুলের চাষার কাছে প্রস্তাব পাঠায় জামি তার কাছে বিয়ে বললো তারপর আবু কি বিয়ে পড়িয়ে যায় কারণ তখন তো রসুল কি হয় নাই রসুল হয় নাই হ্যাঁ তখন বয়স ছিল কত পঁচিশ যাই হোক এগুলো হচ্ছে চারিত্রিক গুনাবলী রসুল আকমস আসলামের হ্যাঁ যেটা আমরা দেখতে পেয়েছি এইভাবে আমাদের কোরসুলের সে আদর্শ অনুযায়ী চলতে হবে এবং যদি পরিপূর্ণ সত্যিকার অর্থে রসুলের আদর্শে আদর্শ বান হতে পারি তখনই আমাদের মূল্য বেড়ে যাবে কোথায় কোরআন যে রসুল আকরাম সাহায্যের চরিত্র জানতে চাইলে কোরআন খুঁজে দেখো হুবহু কোরআন আছে ওনার চরিত্র তাইলে রসুল কি করতেন যা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসত সেটাই হুবহু মানার চেষ্টা করত সুতরাং কোরআনকে দেখা মানে তাঁকে দেখা হ্যাঁ এরকম তিনি নিজের জীবনে বাস্তবায়ন করেছেন তাই এই যে আমরা ভালো গুণাবলী সেটা লাভ লাভ কখনো লস হয় না হ্যাঁ ভালো গুণ আসে কখনো কি লস নিয়ে আসে না এই কারণে ভালো গুণাবলী আমাদের মধ্যে ফিট করতে হবে সেটাই হচ্ছে আমাদের করণীয় আজকে মাত্র সময় বেশি নেই মাত্র একটা গুণ বলার চেষ্টা করব অন্য সময় আবার একটা একটা করে চেষ্টা করব আলোচনা করার জন্য আজকে প্রথম যেটা বৈশিষ্ট্য আলোচনা করব সেটা হচ্ছে এখলাস প্রত্যেকটা মানুষকে মুখলেস হতে হবে প্রত্যেকটা মানুষ শব্দের অর্থ বাংলা নিষ্ঠাবান বলা হয় মুখলেশকে আর এখলাস বলা হয় নিষ্ঠাকে নিষ্ঠা আর এখলাস মানে কি এখলাস মানে হচ্ছে যেই কোনো কাজ করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যেই কোনো কাজ করা হবে কার জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে সেটার নাম এখলাস আর এই কারণে মানুষ মানুষের দুনিয়ার কাজ আখ কাজ সব সুন্দর হয়ে যায় যখন একজন মানুষের টার্গেট হয়ে আল্লাহকে খুশি করা তখন কাউকে তার পাড়া দিতে হয় না নাকি একজন ছাত্র যদি ছাত্র বয়সে সে মনে করে আমি যে জ্ঞান আহরণ করছি এটা একমাত্র মানব কল্যাণের জন্য যা আমি জ্ঞান আহরণ করে আমি ডাক্তারি পড়তেছি আমার এই জ্ঞানের মাধ্যমে পুরা জাতির যথাসম্ভব আমি খ্যাতমত করার চেষ্টা করব তাদের চিকিৎসা করার চেষ্টা করব যদি এই টার্গেট থাকে তাহলে সে খুব মনোযোগ দিয়ে পড়বে কারণ তার টার্গেট হচ্ছে বড় বেশি একজন ছাত্র যদি মনে করে মাদ্রাসার ছাত্র যে আমার যে জ্ঞান আকলন করছি এটার মাধ্যমে আমার পুরো বিশ্বে আমার দাওয়াতি কর্মকাণ্ড ছড়িয়ে দিব যদি এই তার থাকে মাথায় ভালো করে পড়াশোনা করবে তাই যেন সে পুরো বিশ্বে তার দাওয়াতকে প্রচার প্রসার করতে পারে তাইলে এখ্লাসের কারণে মানুষের কাজের গুম কি বেড়ে যায় হম এরকমভাবে একজন কর্মচারী সে যদি মনে করে যে আমি এই যে এই লোকটা কাজ করতে নিষ্ঠার সাথে কখনো তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে না নিজের কাজের মতো সে অন্যের কাজ করবে তাইলে গুণগত মান আপনার কাজের বাড়ি কিসের কারণে খালাসের কারণে নিষ্ঠার কারণে একজন নজরফার কাজ করতেছেন রোড পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কাজটা নিম্নমানের কিন্তু যদি সে ইচ্ছা করে যে আপনার ইমানের যে সাতটা শাখা আছে তার মধ্যে সর্বনিম্ন শাখা ইমাতত আলাদা আনিত রাস্তা থেকে আপনার কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা যদি এই নিয়োগ করে যে আমার ডিউটি হইলেও কিন্তু এর পাশাপাশি আমি রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে আমি ইমানের আমার ইমানকে পরিপূর্ণতা দিতে চাই যদি ইচ্ছা থাকে তাইলে বিরাট স্বভাবের কাজ হয়ে সে নিষ্ঠার সাথে কাজ আদায় করবে আর যদি এই চিন্তা না থাকে যতটুকু করলে চাকরিটিকে ততটুকুই করবে সুতরাং প্রত্যেকটা কাজে নিষ্ঠা আসলে তখন কি হয়ে যায় কাজটা সুন্দর হয়ে যায় এবং পরকালের ব্যাপার যদি হয় তাইলে কবুলের পথটাও সহজ হয়ে যায় কারণ নিষ্ঠা ছাড়া এখলাশ ছাড়া কোন আমল কবুল হয় না হ্যাঁ এবং এই নিষ্ঠাটা এমন একটা জিনিস এই নিষ্ঠার মাধ্যমে শয়তানের উপর জয়ী হতে পারেন নাইলে হলে শয়তানের উপর লাভ করা সম্ভব না এটা কিন্তু সবার বেশি দরকার বিরাট একটা হ্যাঁ ঝামেলা থেকে আমাদের মুক্তি পাওয়া যাবে নাকি হম এই কারণে এখলাসের মাধ্যমে সেটা একমাত্র সম্ভব আর কোনো ভাবেই সম্ভব নয় যখন আল্লাহ শাহুড় শয়তানকে যখন ইবলিশ বললো প্রতিজ্ঞা করে বলিমা সে তিনি বলছে যে যখন আমি আপনি আমাকে পদভস্ত করলেন তাইলে পদভষ্ট করে হদায়ত দেওয়া কার দায়িত্ব আল্লাহ জুত সে বলতেছে আপনি যখন আমাকে পদবস্ত করলেন হ্যাঁ তখন আমি কি করব দুনিয়াতে গিয়ে এই আদমের সকল সন্তানকে সন্তানের সামনে যত অপকর্ম আছে সবগুলোকে সুন্দর রূপ দিয়ে উপস্থাপন করব। যেন তারা সবগুলো পদবষ্ট হয়ে আমি কাউকে ছাড়ব না সবাইকে পথভস্ত করে ছাড়ব তাহলে সে প্রতিজ্ঞা করল আল্লাহ এবং খারাপ মানুষ সে তার শক্তি সম্পর্কে জানে নাকি সে বলে দিল এদেরকে কাবু করা সম্ভব না এদের এরা আমার থেকে আমার থেকে রক্ষা পাবে মাঝে মাঝে শয়তানো খারাপ মানুষের সত্য কথা বলে দেয় নাকি আপনার শয়তান আবু খুরার মাল কি করা হেফাজত আসে মাল নেওয়া শুরু এক একসাইড থেকে তখন আবু ধরে ফেলছে তুমি এখানে মাল নিয়ে যেতে আমি বুড়া মানুষ আমার বাচ্চা বাচ্চা অনেক খাইতে পারে না অনেক কষ্টে এরা জীবনযাপন করে আমি নিতে আসছি আমার ছাড়ে দাও আমি গরিব মানুষ ঠিক আবহাওয়ার ছাড়ে দিলাম তোমার মাধ্যমে ও বলার আগে বলছে তোমার ওই লোকটা কি খবর মানে রাত্রে যে আসছিল না তোমার কাছে ওর কি অবস্থা বলে যে এত বললো যে বুড়ো মানুষ অনেক কষ্টে দিন যাপন করতেছে তা আমি ওকে ছাড়ে দিলাম বলে যে আগামীকাল আসবে তখন ও বলছে তাইলে তো করতে হবে হ্যাঁ রসুলের কথা তো মিথ্যে হবে না আগামীকাল আসবে সে পাড়াধারি করতেছে আবার আসছে পুরা মেয়া আবার ধরে ফেলছে বলে যে না আমি তোমাকে ধরে রসুলের কাছে নিয়ে যাব। বলে যে না আমি তো গুলা মানুষ বিপদে পড়ে শেষ পর্যন্ত তোমার সাথে ওয়াদা করে রক্ষা করতে পারতেছি না কেমন ছেলে শোনেন কিভাবে চালাইবো অনেক কান্নাকান্টি করছে আগের চাইতে ওর আবার দয়ালাই এসেছে বল আচ্ছা ঠিক আছে ছাড়িয়ে দিলাম যালে রসুল বলছে এর কি এইবার যাই ধরি বলছে লাইলাম আজকে ছাড় নাই আমি তোমাকে ধরে রেছিল সামনে উপস্থিত তোমার আজকে ছাড় নেই তখন দেখেনের মানে চালাকি দেখেন শয়তানের পদ্ধতি বুঝিয়ে দিয়েছি কারণ লাভটা কি হ্যাঁ এর থেকে আমি তোমার একটা ফায়দা করে দিতে হয় আর শয়তান কিছু আছে না বাট যখন ধরে ফেলে তখন এদেরকে সৌদি আরবের পুলিশ সময় ঘুস খায়ত না জানতো না বাইরের লোকের শিক্ষা দিচ্ছে মানি ব্যাপার কয়েক টাকা আছে তখন যদি দেখে যে কয়েকশো টাকা আসে কয়ে যে যা নিয়ে বলে যে কোন দেয় কোন আড়ের মধ্যে নিয়ে কারণ শিক্ষে দিলাম তো আমরাই তখন আচ্ছা ঠিক আছে আমি তোমার একটা ফাইদা করে দেবো তাই তোমাকে আমার নিয়ে কোনো কাম নেই ঠিক আছে কি ফাইদা করবে কয়ে যে আমি তোমার একটা যেটা পড়লে আসবে না ঠিক আছে তখন ঝামেলা করে যদি শয়দানকে তাড়ানো যায় তাহলে তো এটাই বড় কাম নাকি তখন আচ্ছা ঠিক আছে তুমি আমাকে শিক্ষা দিয়ে দাও তাইলে আমি ছাড়ে দেব। বলে যে যখন সুযোগ যাবে তখন আয়তন কুর্সি পরে ছুঁবে তাইলে শয়দান তোমার কাছে দাঁড়িয়ে আসতে পারবে সকালে রসুল বলছে যে এই তোমার লোক তোর কি খবর দরছিলাম কিন্তু এবার আমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছে বলেছি কিসে গেল শয়তান আসতে পারবেনা রসুল বলছে সাদা কাকা দুপ হই শান নিজেই শয়তান হে তোমার সাথে মৃত্যুক মানুষ আগে যে দিন আসছিল না তোমাকে বলছিল যে বুড়া মানুষ আমার বাচ্চা কাচ্ছে আসে সমস্যা করেছে কিছুই না এগুলো সব বানানোর কথা এই যে শয়তান এখানে শয়তান শিখিয়ে দিল শয়তানের কথা আর আয়তের মধ্যে বলছে জয়লাভ করা যাবে না মোখলাস মানুষের উপর হ্যাঁ এটা কি আল্লাহ শানুর সামনেই শয়তান বলল। যা আপনার খাঁটি বান্ধা যারা যারা একমাত্র আপনার সন্তুষ্টির জন্য কাজ করে তাদের উপর জয়লাভ করা আমার পক্ষে সম্ভব হবে না এবার একটা ঘটনা বললে আরো সুন্দর পরিষ্কার হবে ব্যক্তির কাছে খবর আসছে যে এলাকার মধ্যে অমুক এলাকায় মানুষের গাছের পূজা করে কি করে গাছের পূজা করে সুতরাং এটা তো কাজ না সিরকি কাজ আমাদের দেশে গাছের পূজা হয় না যারা আপনার হিন্দু তারা তো বড় বড় গাছ দেখলে পূজা করে ওটা ভিন্ন কথা মুসলমানদের মধ্যেও গাছের পূজা করে অনেক বিশ্বের দরবারের কাছে কোনো গাছ থাকলে গাছের মধ্যে রসি টাঙ্গায় নাকি পূজা করে তখন এই বুজুর্গ মানুষটা একটা কুড়াল হাতে নিলেন নিয়ে ছুটলেন যে আমার মানুষকে সিরিপ থেকে মানুষকে রক্ষা করতে হবে আমি থাকতে আর মানুষ সিঁড়ি করবে এটা হইতে পারে না অসম্ভব তখন কি করছে চট করে সে রওনা দিল পথের মধ্যে ছবি ধরে কোথায় যা খবর আসছে আমি ওই যে গাছ কাটি বলব এখন তুমি গাছ কাটতে আমি তোমা গাছ কাটতে দেবা বলছি তুই না মানে তখন দনুজনে হাতা হাতে শুরু করলো শেষ পর্যন্ত বুজুর্গ ওকে এক ফাঁসার দিছে ফাঁসার দিয়ে ফালাই দিচ্ছে মানে শক্তি বেশ হ্যাঁ কারণ ফালাই দেওয়ার পর দেখেন শয়তান কিন্তু দমে না আপনি দেখবেন যার কোন শয়তানি বুদ্ধি নাই সে দমে যাবে মানে কোন একটা ঝামেলার সামনে আসলে প্রবেশ দরকার না এই না কিন্তু যে শৈতান মানুষ শয়তান সে দমবে না কোনদিন কারণ ওই যেটা আসল শয়তান দিন সেটাও দমে না এদেরও আপনি এক পথে পারবেনা আরেক পথে যাবেন নাকি দেখেন না দুনিয়ার শান এক পথে না পারলে আরেক পথে শয়তানি চাল আপনি যারে তেতুল করবে কদিন বলেন এটা কোয়া যাবে না এই খুব বড় বিরাট মানুষ হ্যাঁ ঠিক না তো বলতেছে তোমার চিন্তা করতেছি তুমি এই সব গাছটা খেয়ে আমি তোমারে তুমি তো গরিব মানুষ খাইতে পাওয়া না ঠিক মতো আমি প্রত্যেক দিন তোমাকে দুইটা করে দিনার দিব দিনার আর দেরাম দিনার হচ্ছে স্বর্ণের দেরাম হচ্ছে রুপার দিনের দাম তো বেশ স্বর্ণের বলতেছে দুইটা করে তোমাকে দিনার দিব তোমার এই সমস্ত চিন্তা বাধ্য হ্যাঁ প্রত্যেক দিন আমার কাছে দুটো দুটো দিনা নিয়ে যাবে এই বুজুর গর তো এই মানে একটু দুর্বল বুজুর গাজিয়ে গেছে ঠিক আছে গাছ কাটেলাম তুমি আমার দুইটা দিনার দিলাম তখন দুইটা দিনা নিয়ে বাসায় চলে আসতো এখন দিন আবার গেছি আর আবার দুইটা দিনের দিয়ে দিছি হ্যাঁ তারপরের দিন গেছি আর তুমি কি আমার কাছে চাকরি করো নাকি তোমার দুইটা দিনের দিব এটা হচ্ছে কারণ টপ দিয়ে পরে আবার কথা কি পাল্টাই ফেলবে বিরিয়ানি খাওয়ানোর কথা বলি পরে ফেকটগুলি দেখা যায় যে কলার পৌ ঠিক না ঠিক না এইভাবে চলছে আর মানে শয়তানের কথা ঠিক না এইবার সে মেজাজ গরম করে বলে যে তুমি যদি আমার দুই দিনের না দিলে তাইলে আমি কিন্তু গাছ কাটিয়ে ফেলবো কাজ আমি বাড়ি যেতেছি হ্যাঁ আমি কুটার নিয়েছে এখন তো পড়ে গেছে বেসারা এখন পড়ে উঠি বলতেছে আচ্ছা ওটা তো কোনো ব্যাপার না কিন্তু আমার জানার বিষয় এসে যে আগের দিন আমি তো মাত্র দুই তিন দিন গেল আমি ওই দিন তোমাকে সহজে দিয়ে দিলাম যেদিন মানুষে তোমাকে খবর দিচ্ছে যে গাছের পূজা চলছে সেই দিন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুড়াল নিয়ে বাইরে ছিল গাছ কাটার জন্য ওই দিন আমি এই কারণে তোমার সাথে পারে নাই কিন্তু যখন টুপ দিয়ে দিয়েছি ডিনারের আজকে তুমি যে আমি টাকা দিন আর না দেওয়ার কারণে তো খেপছ যে না আমি করবো আমি উপরে বুলিয়ে যে ধর্মের ভিতরে তো তোমার দুইটা দিনের আছে নাকি বুঝেন নাই তোমার এখলাসে ঘাটতি এই আমি তোমার সাথে পারব। এই কারণে দেখেন আমার দেশে এক যুগে আলমকের কদর ছিল কিন্তু যখন এখলাস কমে গেছে তখন এই শান যারা আপনার সমাজের মধ্যে আসে মিনি খেলছে কারণ তারা হবে না ইসলামী দলগুলোকে আপনার যে কোনো দিয়ে একজন একদিকে নিয়ে যায় সম্ভব এই কারণে মায়ের খেতেছে কোন কাজ হইতেছে না তো শুধু যুগে তিনশো জন হ্যাঁ আপনার বিশাল বাহিনীর সামনে যুদ্ধ করে ঠেকে গেছে কেন ওই নিষ্ঠার কারণে ওই লোকটা যেরকম প্রথম দিন ওকে ঘায়ল করে দিল কিন্তু পরে আর পারল না কারণ মাথার মধ্যে এই কারণে অনেক আছে ইসলাম পন্থী বলবে যে আমি শ্রী মূল পাঠন মানুষকে ক্ষমতায়ন করব। এই সেই কিন্তু মাথার মধ্যে গদির আছে সুতরাং শয়তান একে মারে কাবু করতে পারে কিছুই হয় না সে এখনো হ্যাঁ বহাল তো বি ক্ষমতার মধ্যে কেন কারণ সে জানে যে এটার ভিতরে গদির আছে আমার যেরকম আছে ঝামেলার গোড়া এইভাবে শুধু আমরা রাজনৈতিক ক্ষেত্রে মার খাচ্ছি তা না এরকম ফ্যামিলিগত ভাবে সব জায়গায় মার খাচ্ছি একলাশ না থাকার কারণে আমি আমি বিদেশে থেকে টাকা পয়সা কামাই করে অনেক কষ্ট করে বাড়িতে পাঠাই আমার নিজের ভাই বোনকে প্রতিষ্ঠিত করে নাকি আসে না বনকে বিয়ে দিলাম বাইককে প্রতিষ্ঠিত করলাম পড়া পড়ালেখা করাইলাম সবকিছু করাইলাম হ্যাঁ শেষ পর্যন্ত কি হয় লাস্টে গিয়ে আমি প্রত্যাখ্যাত হলাম ফ্যামিলির পক্ষ থেকে সন্দেহ করলো আমাকে যে আমি শ্বশুর বাড়িতে টাকা উঠিয়েছি অথবা আমার ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা আসে সুতরাং সবাই মিলে বাগজ করে জমির জায়গা নিয়ে আমাকে বাইর করে দিল বিদ্যাড়িত করলো হয় না এরকম নিজেই শেষ পর্যন্ত অবহেলিত কেন হইলাম কারণ আমার না, টাকা ঠিকই বোন বিয়ে বলে বোন না এটা এটা বিয়ে দিতে হবে তখন মনে খারাপ মানে মেজাজ খারাপ করে বলছে না দিতে হবে কি করবো এখন আমার বোন যখন হ্যাঁ কিন্তু নিষ্ঠা নাই আমি আমার বোনকে বিয়ে দিব আল্লাহকে খুশি করার জন্য এই চিন্তা মাথায় ছিল না বাইকে টাকা দিয়ে পড়াইলাম আমার চিন্তা ছিল এই ভাই যদি বড় শিক্ষিত হয় আমার তো শিক্ষা কম বিদেশে আসলাম বড় শিক্ষিত হইলে আমি যখন বুড়ো যাব দেখা যাব এই ভাই আমাকে টাকা এনে দিবে আর খাইতে থাকবে নাকি তখন এ হিতে এই শেষ পর্যন্ত টাকাও দিলা। কারণ সে শিক্ষিত হয়ে গেছে তখন মূর্খের কোনো মূল্য নাই তার কাছে না বুঝলেনা তাইলে এই সমস্ত জায়গায় মায়ের খাওয়ার কারণ কি এখ্লাস না থাকার কারণে যেরকম এখ্লাস না থাকার কারণে বুজুর্গ মায়ের খেয়েছে না কথা বুঝলেন না হ্যাঁ সব জায়গায় যত আমরা মায়ের দেখবেন ভালো কাজ করে সব জায়গায় একই কথা আপনার একলাস দেখেন আপনি ওই কাজটা করছেন আপনি একমাত্র আল্লাহর জন্য করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি করেন নাই সেটা দেখবেন দেখবেন আপনার মনের মধ্যে বোঝা মিলছিল ধরা খেয়েছেন নতুন কখনো কেউ যদি একলাস থাকে কখনো কেউ কে ধরা খায় না যেরকম ইসফা আলী ইসলাতাম ধরা দেয়নি তার মরিবকে যখন দোলাখা নিয়ে গেল তাকে উপরে দরজা বন্ধ করে বললো যে তুমি আমার সাথে বেবিচার কর ইসলাম বলছে অসম্ভব আমার দ্বারা হইতে পারে না আমাকে তোমার স্বামী সে বাজার থেকে কিনে নিয়ে আসছে আর আম তার ঘরে থাকতে দিল আমাকে সুন্দর করে সম্মানিত করলো আমি তার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে পারি না অসম্ভব সেটা আমার দ্বারা কোশ্চিন কালো সম্ভব না কারণ তাকে নিষ্ঠার সাথে নিয়ে আসছে ওই বেসারা যে কোথায় থেকে আসছে হ্যাঁ যে এর কেউ দেখার মতো নাই নিয়ে আসছে এই কারণে নিষ্ঠার পরিচয় দিয়েছে ইজুফা ইসলাম তার ইজ্জত রক্ষা করেছে নাই করে নেই হ্যাঁ তাহলে কি কারণে নিষ্ঠার কারণে আপনি যদি নিষ্ঠাবান হন যদি সত্যিকার কোন ছেলেকে আপনি পালন করেছেন অনেকে লালন পালন করে নিজের তার বাপের নামটা গায়েব করে ফেলে বলে যে আমার ছেলে অথচ নিজের ছেলে কিনে নিয়ে আসছে ঘরে রাখে বাপের পরিচয় দেয় না যদি পালিয়ে যায় না মতো চরিত্র হলে যে ভুল করতে চাইবে সে কোশ্চিন কালেও যাবে না আপনি বাপের পরিচয় দিলে বাপ নিতে আসলে তারপরেও যাবে না বলবেন যে এর কাছে আমি ভালোই আছি আমি তার কাছেই থাকবো এ আমার বাপের চেয়েতেও বেশি নাকি বলবে না কিন্তু আপনি তো নিজের সুবিধার জন্য করেছেন ছেলে বুঝতে পারছে তার টার্গেট আছে হয়তো বা হ্যাঁ অথবা অন্য কোন টার্গেট নিয়ে বসে আসেন এই ছেলে শেষ পর্যন্ত শিক্ষিত হয়ে উঠলে তখন আপনার পাত্তা দেয় না তার তো ভেলু বেড়ে নাকি শেষ পর্যন্ত আপনাকে ছক্কা দিল কেন কারণ আপনার নিয়তের মেতে গড় মিল আছে সমস্যা আমাকে এটা সভাপতি বানাই দিবে আমার এটা করবে সেটা করবে পরে সবকা দিল কারণ আপনার তো ছিল না নাকি আপনি একজন এমপি হইতে চাইলে টাকা অনেক খরচ করি রোড ঠিক করে দেয় শেষ পর্যন্ত মানুষের ভোট কারণ কি আপনি নিজের উপর বিবেচনা করে করে ফতুয়া বাইর করেন কোথাও ধরা পড়লে আপনি চিন্তা করবেন আপনার এ ছিল কিনা না ক্লাসের মধ্যে গড় হ্যাঁ তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে নাকি খুঁজে চাইবেন না আপনি প্রত্যেকে নিজের স্ত্রী সন্তান আপনার সাথে গাদ্দারি করছে সেই কারণে আপনি এক্লাস খুঁজবেন যা আমি আমার স্ত্রী সন্তানকে পরিচালিত করেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নাকি এটা সামাজিক প্রথা অনুযায়ী, যদি গাদদারি করে তাইলে আপনার এক্লাসের গড় মিলের কারণে যদি আপনি স্ত্রী সন্তানকে সে ভাব দেখাইতেন যে তোদের কামে লালন পালন করে একমাত্র আল্লাহর খুশির জন্য এবং তোরা যদি আল্লাহর খুশি মতো না চলোস আল্লাহর বিধানের বাইরে চলো আমি তোমাদের সাথে নাই এরকম যদি নিশ্চিত অবস্থান আপনার থাকতো এবং নিশ্চয় থাকতো এবং নিজের অধীনেস্থানি করতে পারত না করে নিজের এক্লাসে সমস্যা কিন্তু পরে একটা কথা বাইজ যে কাউকে মানে উপকার করলে অপকার পাইতে হয় নাকি বলে না মানুষ কিন্তু দেখে না যে কোথায় গড়বেল তো আমার মাঠে হ্যাঁ এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সময় অনেক দেরি হয়ে গেছে বারোটা বেজে গেছে কথা অনেক শিশু আপনার